আলহামদুলিল্লা সুবহান মনোনীত করছেন এবং আলাহান সৃষ্টি করছেন আল্লাহ সুবহান আমি জিন এবং ইনসানদের সৃষ্টি কেবল মাত্র আমার ইবাদত করবার লাগে আর ইবাদতটা আল্লাহ সুবাহান গ্রহণযোগ্য হইত হইলে দুইটা শর্ত অন্যতম দুইটা শর্তই এক নম্বর শর্তই লেগে ইবাদতটা হরতইব শুধুমাত্র আল্লাহ লাগে খালেস পাবে খালেস পাবে শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির লাগে হরতইব আর দ্বিতীয় শর্তই লেগে ইবাদতটা হইতব মাহমুদ রসুল্লা সাল্লা সাল্লামর অনুসরণে যদি এটা এক্লাস খালেস যদি নিয়ত না থাকে তাহলে এটা শির কইব আর এটা যদি রসুলামের অনুসরণটা না হয় তাহলে সেটা হইব বেদাত শির্ক মুক্ত ইবাদত শিখ মুক্তি আর ইমান আর আমল হইতেইবা বেদাত মুক্ত সুন্নতি আমল বেদাত মুক্ত সুন্নতি আমল আল্লাহ সুবাহ আমরা রে শির্ক মুক্ত তাহিদি ইমান গ্রহণ করার এবং বেদাত মুক্ত সুন্নতি আমল করার তৌফিক দান সুরক্ষা সম্মানিত উপস্থিতি আমরা সমাজও আমরা অনেক জিনিস প্রচলন আছে যেটা সাল্লি মিল নাই অনেক জিনিস হই আছে একটা ইনুস আমরা দেশে খতমেইনুস আসিল একটা গীতা ইনুস ফেটো বিপদ পড়িয়া কিতা করছেন তাই নাকি দোয়া করছেন কীতা দোয়া করছেন ইলাহা ইতা হা নাক ইনিকুন্তর দোয়া কিতা থাকি দোয়া বিপদ থাকি উদ্ধার পাওয়ার দোয়া মাছর ফেটো কি ফানির বিদ্রে মাছের ফেটো দোয়া করছেন ইনুসালাই না আমরা ইউনি যখন খড়ি তখন আমরা নিজে করি না কৌরে খড়াই বিফদও আমি আর খড়াই আর দিয়া যে বিপদ নাই দিয়া হাজা কিনা না আমার কথা আমরা আমরা আলোচনা করে কিছু সময় দিব ইনশাআল্লাহ ইউনুসআসালাম বিভদ ফনুস আলাহাম এই বিভদ ফা এইভাবে দোয়া করছেন আল্লাহ সুমান আমি এইভাবে আমার মোমেন পান্তাদেরকে যদি বিপদ ফোরিয়া আমার ডাকে আমি তার বিপদ থেকে উদ্ধার পবিত্রতা ঘোষণা করিয়ার ইন্মিন আমি জালিমদের অন্তর্ভুক্ত হই গেছি বিভদকে আমি জুলুম করছি আমি আর স্বীকৃতি তারপরে এটা অতবার পড়লে যে খতম হয়ে যতক্ষ নিচ্ছা আপনি আপনি যে অতবার পড়লে অতবাৰ পড়লে যে তারা কী খতম পড়াইছেননি আমরা যেটা আর লন্ডন ঝগড়া করে বাংলাদেশও খতম পড়াই আরানবা কই রা ইন্নিক মিরাজ মরা বাড়ি তিন দিন পর্যন্ত খানি ফাটাই কারণ তারা শুকা হতো তিন দিন পর্যন্ত তারা গীতা করতে পারে আগুন না দিতে পারে তার অধিকার আছে আমরা তিন দিন পর্যন্ত আশেপাশের মানুষ গীতা করতাম একদিন আপনি ফাটাইতে পারেন আর কোচ মরা বাড়ি গিয়া আর আমরা কিনা করি মোড়া বাড়ি গিয়া খাই যদি তিন দিনের ফয়লা দিন নাও খাই অনেক সময় আছেন প্রচলন আছে লাগাবাড়ির মানুষের বা লাগাগর মানুষ খাওয়াইলাই মরার মার কিন্তু গরিব বাড়ি খাই সান্দা তুলিয়া খাই সবাই সান্দা দিয়ে হইলো গরিবর বাড়ি গিয়ে খাই মো এমন শোকা বেটা মরি গেছে বেটার যে সম্পদ রাখিয়া গেছে একটা বেটার ছুটে ছুটে বাচ্চা খার সম্পদ এখন বেটার বেটার দমে সম্পিমন মাল খাবি আমার ভাই আমার লাগাবানের চিন্ন হয়েছে এ মাদ্রাসা পড়ছে চিন্নি খাই আচ্ছা তুমি রা নি আমি খাই আইছি আমি পকেট থাকি দুই টাকা পারা করলাম ওই ন তোমার আল্লাহর পাশে দুই টাকা দিছি আমি তোমার দুই টাকা আল্লাহর খানে আমি বললাম দুই টাকা নিদায় না ফকিরর টেকা তুমি নিড়ায় না ফকিরর খানি খাই এলাই যদি মরামীত যদি খানি তা কেটে গি সাদা নীল ফুকার ওল মাসাকিন ফকির ফকিরা মোকুম মিসকিন লাগিয়া সদগগা তুমি আমার রাস্তায় নিরায় না কিন্তু সদ্গার খানি খাইয়া চেয়ারম্যান সব গেলে আত্মীয় স্বজন গেলে তরকারি আর অটা কম না বেশি এই তরকারি কিন্তু গরিব লক্ষা পাইছেন না আমি আমার তো আমার জীবনে দেখছি না যে সানি করছো জুলুম অত্যাচার হারতে পাওয়া যারা ইনো আইসে অধিকাংশ মানুষের নামাজ নামাজ নাই নামাজের খবর নাই সিন্ডিত কিন্তু ঠিক আগে এই লগে আমরা ইসলাম চল্লিশ দিনের দিন তিন দিনের দিন আবার কিতা করতে হইবো আগ্নি খন্ নাই এদিন কীর করতে হইব আর এদিন কুইয়ার তারপরে নাইকল তারপরে ও দিতে হইব ফল ও দিতে হইব ইন্দু হল্লা খানু তাকিয়ে দশ হাত বাবন আর চল্লিশ হাত মুল্লা মানে এটা দশ দিনের দিন করে আর আমরা চল্লিশ দিনের দিন আমরা তিন দিনের দিন করি এখন অনেক আমরা তিন দিনের দিন করি না অন্যদিন খরি মানুষ মারা গেলে তার লাগিয়ে দোয়া করতাই তার লাগিয়ে কিছু করতাই তার লাগে খানির আয়োজন করিয়া তারপরে ইনো জুলুম অত্যাচার সুন্দর করে খাওয়াইলে তো ঠিক আছে খাওয়ানি লাগি নাক আমল কিন্তু খাওয়ানি তো সুন্দর সুশৃঙ্খল ভাবে খাওয়াইতায় আর ধোয়া পড়তে হয় নামাজ জানাজান নামাজও গেলে আমি কোন তৃপ্তি না। জানাজান নামাজ দেখালে শুরুইবার আগে শেষ হয়ে যায় নামাজ আমরা যে জানাজান নামাজও মানুষ জান একশো জনের মধ্যে আশি জনের জানাজান নামাজ জানে না কিন্তু যদি ফোন দেওয়া হয় আমি আর যদি অপেক্ষা করেন না চেয়ারম্যান বীর দিয়ে কিতা পড়েন দ্বিতীয়তক বীর দিয়ে কিতা পড়েন দ্বিতীয়তক বির দিয়ে কীতা পড়েন কইতে পারত না ইভেন কি আমরা যারা চর্চা করি আমরা যারা জাজার নামাজ জানি তারাও আমরা সঠিকভাবে জানি না যে জানাজান যে সঠিক দোয়া পড়তে হইব এটা জানি না আমরা কিছু নাই এটা সব উপস্থিত অনুপস্থিত গুরু বড়ো সবর লাগে দোয়া আছে কিন্তু মাইহত লাগি নাই মাই হতলা দোয়া হয়েছে জানিও না আল্লাহামু ইন্ড না জানি না যে নামাজের ফরে আমার দোয়া নাইলে মাইতে দফন করি আবার নিজে আর দোয়া আমরা সব উপস্থিতি আপনার আমি এই কথা কবার লাগে না যে আপনার কথা শুনিয়া সবটা বাদ দিলা এই কথা কইবার লাগে না আপনার আমরা আমি জাস্ট ওখান যে কথাগুলো কইয়ার চেক করুকা আপনার বাড়ির একটা মূল্যবান জায়গা যদি থাকে আর শুনুন যে বা হয়েছে জরিফতলাগাবাড়ির খাহীরা সা দাদাই কাহসন দাদার বাপে কাহসন আখটা যদি খাইব আপনার খাইবা এই জায়গা মনে হয় তো তোমার ধান আপনি কীটা বই থাকবা লালগ খুবই বাগজ বার করে দেখো তো আপনি যাইবা এক বিভিন্ন জায়গা তদন্ত করে দেখবা যদি ফাইলেন জায়গা আস্তা এলাকার মানুষ যদি বুঝায় এখান তো তোমার তুমিও দেখা তোমার ছুটে বেলা দেখি তারা খাইরা আপনি কইবা না রা আমার বাপ দাদাই বুঝতে না দেখি খাইরা তার দুই লাখ টাকা আপনি দুই লাখ টাকার জায়গা দায় এখন আপনার বাপদাদারে আপনি বানাইলি রাজে তারা বুঝছেন না আর আপনি একটা ইবাদত যে ইবাদতার কারণে আপনি জান্ন আপনার আখের আইতো এগুলো একটু চেক করতেনা আপনি চেক করুক কা আমরা হইয়া না আমার কথায় বাদ দা আপনি এটা কি নেলে আমার জান্ন খবরও সাহায্য করব না এই আমার আমার মধ্যে সাহায্য করব না এই আমার আমার আখেরা তো সাহায্য করবো নি আমার মিজানু ফুলসিরা তো আমরা সাহায্য করবো কিনা না এটা আমার দেখা দরকার কিনা না আল্লাহ সুন্দর তাহলে আমরা বুঝার তো ভিক ধান হরক্কা আমরা যেন এই ব্যাপারে সচেতন হই আল্লাহ সুবাহ আমরা যেটা হুঁচি এর মাঝে সত্য আল্লাহ আমরা গ্রহণ করার দান ভুল যদি থাকে সেটা আমার পক্ষ আল্লাহ করে আল্লাহ আমরা বন্ধু বান্ধব যারা মারা গেছেন করে দান যারা অসুস্থ আছেন সুস্থতা দান যারা ঋণগ্রস্ত আছেন পৃথিবীর বিভিন্ন মুসলমান হক নির্যাতিত আছে নির্যাতিত মুসলমান আল্লাহ সাহায্য ধ্বংস করুক কাশ্মীর সাহায্য এবং জালেমদের আল্লাহ সুবহান আমরা সমাজের মাঝে আমরা পরিবারের মাঝে শান্তি বর্ষণ করে দুক্কা আমরা কোরআন সুন্নার প্রতি পরিচালিত করুক কা আমরা এই সত্য সঠিক পথ পরিচালিত করা তোক দান করুক কাু আল্লাহ ইস্তফির